কি টুট থাকবে কি থাকবে উপর দিকে আওয়াজটা কি উঠবে মা হবে We we'll love it move move my my me. Me. me me me me, me. move Mo. Mo. ma my my me me move move দেন পরসি বাদ কাজ ব্যবগান দেখলাম আগে হারাকাতের মাস sakinah মাস tasdeed এর মাস na harakat er mas sundor mas যেটা মধ্যে আছে বলেন am am him am খুব সুন্দর এন এম এন ইম উম উম ইম উম ইম, উম উম এম চাষি হয় এটা কি হয়ে যায় পূর্ণ হয়ে যায় কি হয় চাষি বলুন কি হয় গুরু করলেন না এটা ঠিক আছে عَمَّ عَمَّ ma yes. চাল থাকবে চালু থাকবে আওয়াজ কি থাকবে চালু কি আজিউ কোন জায়গায় বলবেন কি বলবেন وَلِمَنْ مُؤْمِنٍ وَلِمَنْ مُرِيبٍ وَلِمَنْ مُؤْمِنٍ وَلِمَنْ ذلكم المامين من المامين ذلكم المامين من المامين ام আমসের মধ্যে আসেনি আমার সরকার আছে আছে কি বলার জন্য বলেছিলাম সিদ্ধার মধ্যে নাই তাও থাকতো না কি হামসের যে হওয়ার সিদ্ধার মধ্যে এই দুজনের মধ্যে না থাকলে কিসের মধ্যে থাকবে রাখ হওয়ার মত থাকবে কিসের মধ্যে থাকবে এখানে এই অর্গুলো হবে হামস রাখা কি হবে কি হবে হামস রাখা হামস কি দেখেন এই দুজনের ইস্তেলাভ আছে নাই এখন দেখেন এখন বলো কথা ইস্তেলা কড়েছিলেন আপনারা কি কি ইস্তালার গর্বের মধ্যে থাকলে আপনি বলবেন কি ইস্তে যদি না থাকে তাহলে কি বলতে হবে বলতে হবে ইস্তে শুনেন। তাহলে আপনি চিনে ফেলবেন আর কখন আপনার এসকাল হবে না শ্রীমত ক্ষেত্রে দেখেন তাহলে মধ্যে না থাকলে কি বলেছিলাম ইস্তেফাল হবে এখানের মধ্যে দেখেছে এই অরফ গুলির মধ্যে ইস্তালার কোন অরফ আছে আলোচনা হল ইসবাকের অরফের মধ্যে থাকলে কি বলতে হয় ইসবাক কি বলতে হয় আর ইসবাকের অরফ না থাকলে কি বলতে হয় ইস্পেতা পঞ্চম নম্বর শ্রীবাদের মধ্যে পঞ্চম নম্বর শ্রীমাতের হরফগুলি কি কি বলেছি নাকি ইসলাম পঞ্চম নম্বর শিবা তখন কিছ লাখের কটি আপনারা পড়েছেন lam nun ro lam nun ro ba ba mim ba ba mim lam nun ro lam nun ro ba ba mim ba ba এই চয়ের দিকে তাকান কেউ ঘুমাইবেন না কষ্ট দিবেন না ডাইরে পিছনে চলে যাবেন কোথায় চলে যাবেন পিছনে চলে যাবেন কোথায় অপর কষ্ট দেওয়া যাবে না কি দেখেন এই যে লাম নুন র পা বা এই ছয় বরফের মধ্যে এখানে যে আছে হ্যাঁ তিন তিনশিল এই ছয় বরফের মধ্যে আছে আছে এই ছয় অরফের পাঁচ নম্বর ছিল কি হবে বুঝেছেন সবাই এখন বীর গতিতে আপনি দিয়ে এসে বলেন বুঝেছেন আপনি কষ্ট হচ্ছে আপনার একদম এখন একদম সহজ সহজ না কঠিন হচ্ছে কাজ কি বলেন তো এক নম্বর কারণ নম্বর শিবদ্রী মতো তবে আপনি বুঝে বলতে হবে কোন অবস্থাতে আপনি ভুল না বলে কি প্রথমের কাজ কি প্রথম সিমাত এখন সবার কাছে ক্লিয়ার হয় নাই আনসার হওয়া ইস্তে কি শোনেন আমার কথা বাতাস চা আলু আওয়াজ চা আলু জিউবার গিয়েছে। বলতো পাম শিবাক কি আমি বললে আপনার শিভাগ বলবেন কাট বললে সবাই একসাথে বলবেন পার্সিব কী কারণ হার শিব কী কারণ হার শিব কী काज की सिनेन की हम तो काज की সমস্যা আছে এতক্ষণ কি পড়াচ্ছি আপনাকে বুঝাইতে পারি নাই জমে থাকে মানে করবে না স্থির হয়ে থাকে আমি বলছি ফ্লিপকার্ট যেমন যেমন আল আল আল এই জন্য সিদ্ধান্ত জমে থাকে দুইটা সিদ্ধা হয়ে যাবে বুঝেছেন সবাই এখন উদাহরণ দিয়েও আপনার বুঝেন তারপরে যে পাবে বুঝতে পারলেই হয়েছে আছে এখন আসেন এখন প্রত্যেকটা রাত্রে একটা একটা করে আমাদের মাস্ক হবে যেহেতু এখানে আমরা পাঁচটা একসাথে নিয়ে এসেছি কিন্তু একটা করে আমরা মাস্কু করে দেবো কয়টা করে কয়টা করে মাস্কো পরবো একসাথে মাস্ক করা যাবে যাবে না একটা প্রথমে কি বলবেনের মাস পরে কিসের মাছ হারাকাতের মাস পরে কিসের মাস বন্ধ এখন দেখেন এ অরফের নাম কি আগা উপরে আপনার উপর দুই লাগিয়ে । উচ্চারণ দেখেছেন দেখেছেন উচ্চারণ কেমন তাহলে আছে দেখা যাচ্ছে যান বুঝেছেন এখন তো এখন মধ্যে হামস রাখা দুইটি প্রধান নার স্মার্ট এটা এমনি জমা থাকে দেখো স্যার থেকে আদায় করার সময় কি ঝুঁকি মাখড়ে আদায় করে যে অবস্থা সৃষ্টি হয় নিজের মাখাযতে আদায় করার সময় যে অবস্থা সৃষ্টি হয় কি ভাত যে মাখায় আগার থাকে এইটা আদায় করার সময় কি বাচ্চা আওয়াজ চালু থাকবে কৃষি এই। বল তো সা সা সা সা সি সি সু সু সা সি সি সু সু সা সি সি সু সু দוקা হাম সব একন বুঝবেন আপনি আপনে আরসা হয় আধা হচ্ছে না বাতাস কি থাকবে বাতাস আওয়াজ চালু দেখো তো আজ আজ আজ আজ কত হয় আজ এক মিনিট বলে as obe na av chal holo bala ede as as as as as as ko le do bala ede ka cham to baide bolo as as as as as as is is is us us as is us us as is us us as az is is was is is <speaking in language> <speaking in language> <speaking in language> asta asta asta asta asta asta asta asta ista ista ista ista ista ista ussa ussa ussa ussa ussa Sha sa sa sa sa sa tu sa tu sa tu সাধি সাধী বলবেন না আপনার খালে কি বলতে পারেন না নাম তো বলতে হবে মিনাল موسى سي فينا موسى سي موسى ساو ذو سَسي وَأَكِذَ سُوسَسي مِنا النُراثي مِنا ذو